Thank mm -hmm. you. मामाड़ी स्टेशन पोचल गाते दरजार स्टेशन मास्टर शेड लगा लंठन नहीं हाई तुल खेल अजस् बहुदिन दाड़ी कमान नहीं गाड़ी नहीं घोड़ा नहीं গরুর গাড়ি দূরে থাকুক একটা বেড়াল পর্যন্ত কোথাও নেই আমি পাঁচু মামার দিকে তাকালাম পাঁচু মামাও ফ্যাকাসি মুখ করে আমার দিকে তাকিয়ে রইল আমি তখন আর সহ্য করতে না পেরে বললাম তুমি যে প্রায় বলো আমরা এখানকার জমিদার এটা তোমার প্রভুভক্ত প্রজা একই তার নমুনা আমি তো ভেবেছিলাম আলো জ্বলবে বাদ দিব চন্দন নিয়ে সব সারি সারি দাঁড়িয়ে থাকবে चतुर्दल चेपे मामाड़ी जब गरम गरम घे रक्त नीशाचर जब पीछु नहीं झगड़ा कर शोभा चमकी उठे बक्तृता थाम अंधकार मध्य देखते पेलम एकबू नीबू दुसेल वालच जेले চিমড়ে ভদ্রলোক গাড়ি থেকে রাশি রাশি পটলা পাটলি ছেলেপুলে ও মোটা গিন্নিকে নামাচ্ছে তারা নামতে না নামতেই গাড়িটাও ঘর ঘর করে চলে গেল আর অন্ধকার লম্বা প্ল্যাটফর্ম জুড়ে এমন একটা থমথমে ভাব বিরাজ করতে লাগলো তার মধ্যে শুনতে পেলাম পাঁচু মামা আমার ঘাড়ের কাছে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে এমন সময় অন্ধকার ভেদ করে কি আহ চালি ঘনশ্যাম কিন্তু পাঁচু মামার হাত ছাড়িয়ে বিরক্ত হয়ে বলল। ঘ্যান ভালো লাগছে না পাঁচু দাদা এদিকে বড় গরু তো আসন হয়ে বসে পড়ছেন কত টানাটানি করলাম কত কাকতি মিনীতি করলাম কত ল্যাজ মোচড়ালাম শেষ পর্যন্ত গাড়ি বাঁশ খুলে নিয়ে পেটের নিচে চার দিয়ে পর্যন্ত ওঠাতে চেষ্টা করেছিলাম সে নড়েও না ওই রকম বসে বসে ঘাস বায় পাঁচু মামা বলল এ ঘনশ্যাম তবে কি হবে ঘনশ্যাম বলল হবে এ আবার কি চলো দেখবে চলো আমরা সেই ঘুটঘুটে অন্ধকার কাঁকড় বেছানো প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেটের মধ্যে দিয়ে ওই দিকে ধুলো মাখা রাস্তায় এসে পড়লাম সেইখানে দেখি রাস্তার ধারে একটা গরুর গাড়ি তার একটা গরু পাগ উঠিয়ে মাটিতে বসে বসে দিব্যি ঘুমোচ্ছে অন্য গরুটা তার দিকে হতাশ ভাবে তাকিয়ে জাবর কাটছে সত্যি সত্যি সে গরু কিছুতেই উঠল না তখন ঘনশ্যাম পাঁচু মামাকে আর আমাকে জিনিসপত্র শুদ্ধ গাড়িতে উঠিয়ে দিয়ে সেই গরুটার জায়গায় নিজেই গাড়ি টানতে শুরু করে দিল গাড়ি অমনি চলতে লাগলো স্টেশন ছাড়িয়ে ডান হাতে পুরনো গোড় স্থান সেখানটাতে আবার মস্ত মস্ত ঝুলো ঝুলো পাতাওয়ালা বিল গাছ জমাট অন্ধকার করে রয়েছে সেখানে পৌঁছতেই পাঁচু মামা আমাকে ইংরেজিতে বলল এখানে সব সময়কার কবর আছে অমনি ঘনশ্যাম গাড়ি থামিয়ে মাথাগুড়ি বলল বললো ইংরেজিতে সব ভূতের গল্প বললো বাইল হবে না পাশু দাদা এইখানে গাড়ি নামিয়ে চম্পট দেব বলে রাখলাম পাঁচু মামা ব্যস্ত হয়ে বলল ভূতের গল্প নয় রে ঘনশ্যাম কবরের কথা বলছিলাম ঘনশ্যাম আরো বিরক্ত হয়ে পড়লো ভূতের কথা নয় মানে কবর আর ভূত কি আলাদা ইংরেজি জানি না বলে কি তোমাদের নাকি না পাঁচুদা আমার পোষাবে না বলেই ঘনশ্যাম গাড়িটা ধুম করে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো এমন সময় খটাকট খটাকট শব্দ করে একটা ছেঁকড়া গাড়ি এসে উপস্থিত আমাদের বাস দিয়ে যাওয়ার সময় জানলা দিয়ে দেখতে পেলাম সাদা ফ্যাকাশে মুখ করে চিমড়ে ভদ্রলোক জল চোখে আমার দিকে তাকিয়ে আছেন পাঁচু মামা তখনই হাত পা ছুড়ে মূর্ছা ঘনশ্যাম বলে এ আর কি ভালো লাগে না পাছু দাদা বলে আবার গাড়ি টানতে শুরু করল পাঁচু মামাও রুমাল দিয়ে মুখ মুছে উঠে বসল অনেক রাতে মামাবাড়ি পৌঁছালাম মনে পড়ল প্রতিপিশু এমন দুপুর রাতে রমাকান্ত কিনে নিমাই খুঁড়োর বাড়ি থেকে ফিরেছিলেন সত্যি বর্মি বাক্সটা গেল কোথায় পাঁচু মামাকে জিজ্ঞেস করলাম হাত থেকে পড়ে টোড়ে যায়নি তো পাঁচু মামা দাঁত কিরমির করে বলল চোখ সুত্র রাস্তা না বুক থেকে হৃৎপিণ্ড উপরে বর্মী বাক্সর নাম মুখে আনবি না গাড়ি বারান্দা নিচে গরুর গাড়ি নামিয়ে ঘনশ্যাম সিঁড়ির ওপর বসে পড়লো ঘরের মধ্যে থেকে পেঁচা ফিঙে নটবর পেচি এই ইত্যাদিরা সব বেরিয়ে এল মজা দেখবার জন্যে কিন্তু গাড়ি থেকে লডবহর নামাতে কেউ সাহায্য করল না পাঁচমামো নেমে কোথায় জানি চলে গেল সেসব দিয়ে আমি মনে মনে ভারী রেগে জিনিসপত্র দুমদাম করে মাটিতে ফেলতে লাগলাম সেই দুমদাম শুনে দিদিমা বেরিয়ে এসে আমাকে চুমুটুমুখে একাকার দিদিমা আমাকে সেজ দাদামশাইয়ের কাছে নিয়ে গেলেন দেখলাম সেজ দাদামশাই ইয়া সিংবাঙ্গানো গোফ হিংস্র চোক দিব্যি টেরিকাটা চুল নিয়ে ইজি চেয়ারে বালাপস গায়ে শুয়ে আছেন বুকের ভেতর ধক করে টের পেলাম শত্রু নম্বর সেজ দাদামশাইকে প্রণাম করতে একটু মুচকিয়ে হেসে আমাকে মাথা থেকে পা অব্দি দেখে নিয়ে বললেন হুম। ভীষণ রাগ হল রেগে দিদিমার সঙ্গে খাবার করে গিয়ে আমার দাদামশাই যে বড় পিড়িতে বসতেন তাতে আসন হয়ে বসে লুচি বেগুন ভাজা ছোলার ডাল ফুলকপির ডালনা চিংড়ি মাছের মালাইকারি চালতার অম্বল রসগোল্লার পায়েশ এক নিঃশেষে সমস্ত রাশিরাশি পরিমাণে খেয়ে ফেললাম খাওয়া শেষ হলে দেখলাম পাঁচু মামা কোন সময় আমার পাশে বসে খুঁটে খুঁটে খেতে শুরু করে দিয়েছে দু একবার তাকালাম পাঁচ মামার ভাবখানা এমন আমায় চিনেই না তখন আমার ভারী দুঃখ হলো পাঁচু মামা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল কিন্তু হাত ধোবার সময় কানের কাছে মুখ এনে ফিস করে বললো দুজনে বেশি ভাব দেখালে যাবে ও লেডি আমি একটু আপত্তি করতে গেলাম কারণ দিদিমাকে আমার ভালো লাগছিল পাঁচু মামা বলল চপ আমার খড়ি আমি চিনি না পুরোনো কাঠে সিঁড়িবে হাতে মোমবাতি নিয়ে দিদিমার সঙ্গে সঙ্গে দোতলায় বিশাল এক শোবার ঘরে শুতে গেলাম কত রকম কারুকার্য করা উঁচু যে আবার দু তিনটে বিশাল বিশাল পাশ আর খাটের নিচে মস্ত মস্ত কাঁসা পেতলের কলসি টলসি কিসব দেখতে পেলাম দিদিমা একটা রং চঙের ওপর मोमबाती नाम रेखे बस भलोक ढाका दिए मुखे माथा हाथ बुलि दिए बोलें आज स्टप कर घूमी पड़ मानिक खे तुम्हारे शोब कल तुम्हें प्रदीपिस बनवीबक्सर गल्प बोल एक्त भय पाना तो प्रदीपीशी नाम शुने बुक ढिपढ़प करते लगल मुखे बोल आलोटा रेखे जाओ ताल किच्छू भय पाना দিদিমা আদর করে চলে গেলেন অচমা কেন বলল পয়েন্ট নম্বর ওয়ান কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না তখন ঘুম ভাঙল দেখি ভোর হয়ে গেছে দিদিমা কখন উঠে গেছেন আমিও খচমচ করে খাট থেকে নেমে আস্তে আস্তে গিয়ে ঘরের সামনের বারান্দায় দাঁড়ালাম দেখি ফুল বাগান থেকে আর তার পিছনের আম বাগান থেকে কুয়াশা উঠছে ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই জন্যই হোক কিংবা আম তলায় যা দেখলাম সেই জন্যই হোক আমার সারাগা গাছ করে উঠল দেখলাম ছাই রঙের প্যান্টেলুন আর ছাই রঙের গলা বন্ধ কোট পরে মুখে মাথায় কমফোর্টার জড়িয়ে চিমড়ে ভদ্রলোক চোখে বাইনকুলা লাগিয়ে একদৃ বাড়ির দিকে চেয়ে রয়েছেন তাই না দেখে আমার টনসিল ফুলে কলা গাছ এমনি সময় স্যুট করে সে আমবাগানের ছায়ার মধ্যে মিলিয়েই গেল আর ভোরবেলাকার প্রথম সূর্যের আলো এসে বাগান ভরে দিল ফিরে দেখি আমার পাশে লাল নীল ছকাটা লুঙ্গি আর সবুজ রঙের ড্রেসিং গাউন্ট পরে আম কাঠির দাঁতন চেবাতে চেবাতে সেজো দাদামশাই দাঁড়িয়ে রয়েছেন সেজো দাদামশাই বললেন জানিস এই বারান্দাটাতে আমার ছোটো কাকা অত করিয়েছিলেন বিলের থেকে ছোট কাকা ভীষণ সাহেব হয়ে পিললেন। ঘর ছাড় চুল কোট প্যান্ট পরা হাতে ছড়ি মুখে চুরুট কথায় কথায় খারাপ কথা ক্রমেই বললেন আমি মেয়ে বিলেতে সব ঠিক করে রেখে এসেছি এই দোতলার ওপর সবার ঘরের সঙ্গে লাগা এক বাথরুম বানাবো লম্বা বারান্ডাতে তো আছেই তার এক কণ দিয়ে ঘোরানো লোহার সিঁড়ি বানাবো সাদা পাগড়ি মাথায় দিয়ে ওই সিঁড়ি বেয়ে জমাদার ওঠানামা করবে নইলে মেয়ে মাসবে না বলেছে তাই না শুনে আমার ঠাকুমা পিসিমা জেঠিমারা হাত পা ছুড়ে বললেন ও মা সে কি কথা গো মেমদের যে লাল চুল কটা চোখ আর মরা খেগো ফিগার হয় কি যে বলিস তা ঠিক নাই মেমরা যে ইয়েটিয়ে পর্যন্ত খায় শুনেছি ছোট কাকা বিরক্ত মুখ করে বললেন অবশ্য তোমরা যদি চাও আমি সন্ন্যাসী হই তাহলে আমার কিছুই বলবার নেই বলতো নাগা সন্ন্যাসী হই মেম দরকার নেই নতুন সুটগুলো কেউ দরকার নেই তাই শুনে ঠাকুমারা সবাই আরও চাচামেচি শুরু করে দিলেন কিন্তু ভয়ে ভয় ঠাকুরদার কানে কেউ কথাটা তুললেনা ছোট কাকাও সেই সুযোগে মিস্ত্রি লাগিয়ে লোহার ঘোরানো সিঁড়ি তৈরি করে ফেললেন ওইখানে রেলিং কেটে সিঁড়ি বসানো হয়েছিল দোতলা থেকে ছাদে উঠবার কাঠে সিঁড়ি একটা ছিলই বাঁদর তরানোর জন্য তার ঠিক নিচে দিয়ে নতুন সিঁড়ি হলো এখন খালি বাথরুম বানানো আর জমাদারের পাগড়ি কেনা বাকি রইল ঠাকুরদার কাছে কি ধরনের মিথ্যে কথা বলে টাকা বাগানো যায় দিন রাত ছোট কাকা সেই চিন্তায় করতে লাগলেন এদিকে পাড়া চৌড়াও সুবিধা পেয়ে রোজ রাত্রে লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠা শুরু করে দিল তাদের জ্বালায় ঘুমায় কার সাথ দিই শেষটা একদিন ঠাকুরদার ঘুম ভেঙে গেল গদা হাতে করে বারান্দায় বেরিয়ে এলেন চোররাও সিঁড়ি দিয়ে ধপ ধপ করে নেমে বাগানের মধ্যে দিয়ে উর্ধ্বাসে দৌড় দিল চাঁদের আস্তে আস্তে আবার সিঁড়ি খুলিয়ে ফেললেন রাগের চোটে ছাদে উঠবার কাঠে সিঁড়ি খুলিয়ে দিলেন কাটা রেলিং ফের জোড়াতে হলেন আর ছোটো কাকাকে বললেন পানু ছোট সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি টোপর পরে প্রস্তুত মোটা গোল বারো বছরের ঘনশ্যাম আমার আমার ইসব গোল নিয়ে আসছে বলিস যে আমি বেরিয়ে গেছি বলে সেজ দাদামশাই হাওয়া আমি তাকিয়ে দেখলাম ছাদ পর্যন্ত বাঁদর তারা বা সিঁড়ের খাজগুলো। দেওয়ালের গায়ে কাটাকাটা তখনও রয়েছে সব পুরোনো বাড়ির মতো মামা বাড়ির ঘরগুলো বিশাল বিশাল সিঁড়িগুলো মস্ত মস্ত বারান্দাগুলোরও এ মাথা থেকে ডাকলে ও মাথা থেকে শোনা যায় না আর দুপুরের সমস্ত বাড়িখানা অদ্ভুত চুপচাপ হয়ে গেল পাঁচু মামার টিকিটি সকাল থেকে দেখা যায়নি নেহাত আমার সঙ্গে এক ট্রেনে এসেছিল নইলে ও যে জন্মেছে তারই কোনো প্রমাণ পাওয়া গেল না বাড়ি শুদ্ধ কেউ ওর নাম করল না দুপুরে বরবি বাক্স সন্ধান নিচ্ছি এমন সময় কানে এলো খুব একটা হাসি গল্পের আওয়াজ রান্নাঘরে আনন্দ কোলাহল এমন কথা তো জন্মে শুনিনি অবাক হয়ে এগিয়ে বাগিয়ে চললাম বারান্দার বাঁকের ঘরেই দেখি চাকরবাকররা বাকররা ভীষণ ঘটা করে অতিথি সৎকার করছে कि एक रोगा लोक ठे छड़िए बामन ठाकुर उचू जल चौकी बस रही चार दिखे पान बीड़ी और काची सीगारेटे छड़ाछड़ी बामन दीदी पर घमटार मध्य बीड़ी टन घनश्यम टैम सबास्थित आ खे के सब चेहरा बदले फेले पायर शब्द पे निमेषर मध्य रानना घर भो भो कह कम दिल ठाउरि करते चोखर पताा फि क्यों कौन नहीं খালি বামুন দিদি ঘোমটার ভিতরে হাই তুলছে এবং বিড়িটার শেষ চিহ্ন পর্যন্ত গোপন করে ফেলেছে কিন্তু একটা জিনিস আমার চোখ এড়াতে পারেনি ঠ্যাং ছড়ানো রোগা লোকটা হচ্ছে আমাদের পরিচিত সে চিমড়ে ভদ্রলো ভাবতে ভাবতে গা শিউড়ে উঠল এত দুঃসাহস যে ভোরবেলা দূরবিন দিয়ে পরক করে নিয়ে দুপুর গড়াতে একেবারে ভেতরে এসে সে সেঁদিয়েছে চুলগুলো আমার সজাড়ুর কাটার মতো উঠে দাঁড়ালো बाम दीदी के जिज्ञास करगुल झनझन कर बेजे उठल बुझल घुष दिए चाकर सम्प्रदाय के हाथ कर दिखे পাঁচু মামার সঙ্গে পরামর্শ করবো কি সে যে সকাল থেকে কোথায় গা ঢাকা দিয়েছে তার আর কোনো পাত্তাই নেই একবার কি একটা গুজব শুনেছিলাম নাকি ভুলে বেশি জোলাপ খেয়ে ফেলেছে তবুও তখনই তার খোঁজে বেরোলাম চার পাঁচটা ভুল দরজা খুলে চার পাঁচবার তারা খাওয়ার পর দেখি পূব দিকে ছোট ঘরে রক্তপোষের পর শুয়ে শুয়ে পাংশু পানা মুখ করে পাঁচু মামা পেটে হাত বুলোচ্ছে আমাকে দেখে ভীষণ বিরক্ত হয়ে নাকশুরে বলল কেন আবার বিরক্ত করতে এসেছো? যাও না এখান থেকে আমি বললাম চারদিকে যেরম ষড়যন্ত্র চলছে এখন আর তোমার আরাম করে শুয়ে শুয়ে পেটে হাত বুলানো স্বভাব না এদিকে শত্রু এসে ঘরে ঢুকেছে সে খবর রাখো কি পাঁচু মামা কোথায় আমার হেল্প করবে না তাই না শুনে এমন ক্যাওম্যাও শুরু করে দিল যে আমি সেখান থেকে যেতে বাধ্য হলাম সারাদিন ভেবে ভেবেও একটা কুল কিনারা করতে পারলাম না রাত্রে দিদিমা পাশে শুয়ে মাথায় হাত বুলুতে বুলুতে বলেন বলেছিলাম তাকে প্রতিপিসির বনমীবাক্সর গল্প বলবো। তবে শোন দিদিমা সবুজ বালাপশ ভালো করে জড়িয়ে গালের পান দাঁতের পিছনে ঠুসে গল্প বলবার জন্য রেডি হলেন আর আমার বুক ডিপটিপ করতে লাগলো दीदीमा बोलते लागलें प्रदीपीशर इत या, छाती चीलो, या पांजा चीलो। रोज सकाले उठे आज दूधर संगे एक पोआा छोला भिजे खेत तेज छोर सत्य मिथ्य जानिना शुने एक बार एक सामला गरु हामबा हम्बा डेके और दुपुरे घुमे व्याघात कर तारिगे एमनी को तकाल जैसे तीन दिन धरे दूधर बदले दई दीते लागल অদিপিসি একবার শীতকালে গরুর গাড়ি চেপে কাউকে কিছু না বলে রমাকান্ত নামে একটিমাত্র সঙ্গী নিয়ে কোথায় জানি চলে গেলেন ফিরে এলেন দুপুর রাত্রে। এই সেই মহা হৈচুই লাগালেন কি জানি একটা বর্মি বাক্স হারিয়েছে সবাই মিলে নাকি দেড় বছর ধরে ওই বাক্স খুঁজছিল কোথায় পাওয়া যাবে কেউ চোখেই দেখেনি সে বাক্স শেষ পর্যন্ত সেটা পাওয়াই গেল না আমি নিঃশেষ বন্ধ করে বললাম তাতে কি ছিল দিদিমা বললেন কি জানে মশলা তসলা হবে ওই পিসির একটি মাত্র ছেলে ছিল তার নাম গজা কালো রোগা ডিকটিকে এক মাথা কোঁকড়া কোঁকড়া তেল চুকচুকে চুলে টেরি বাগানো দিন রাত কেবল পান খাচ্ছে আর টামাকছে পড়াশোনা কি কোন রকম কাজকর্মের নামটি নেই সারা দিন গোলাপি গেঞ্জি আর আদির ঝুলো পাঞ্জাবি পড়ে পাড়াম টোটো কোম্পানি আড্ডা অথচ জানিস তো ভালো লোকের কখনো ভালো হয় না যত সব জগতের বদমাইশ আছে সবাই সুখে জীবন যায় গজারো তাই হলো যখন আরো বড় হলো গাঁজাগুলি খেতে শিখল জোয়ার আড্ডায় গিয়ে জুটল মাঝে মাঝে একমাস দুমাস দেখা নেই আবার একগাল পান নিয়ে হাসতে হাসতে ফিরে আসে অধিপিসি যেখান থেকে যেমন করে পারেন টাকা জোগান আজই ছেলেকে পায় কে হঠাৎ দেখা গেল গজার অবস্থা ফিরেছে কথায় কথায় বাড়ি শুদ্ধ সবাইকে পাঠার মাংস খাওয়ায় ঝুড়িঝুড়ি সন্দেশ আনে একবার সমস্ত চাকরদের গরম বেনিয়ান কিনে দিল ঘোড়ার গাড়ি কিনল হীরের আংটি কিনল বাড়ি শুদ্ধ সবাই ঠরভরি কম্পমান কে জানে কোথা থেকে এত টাকা পায় প্রদীপ অব্দি চিন্তিত হলেন অথচ চুরি ডাকাতি করলে তো এতদিনে পেয়াদায় সে হানা টাকা ভালো কিন্তু পায় কোথা গজার উপাখ্যান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। হঠাৎ ঘুম ভেঙে গেল रेर अद्भुत चुपचाप मध्य सुनते पेल पहाड़े बाशबालिशार आड़ाले दीदीमा आस्ते आस्ते नाक डाको आवाज़ नहींपर सुनल दूरे हुतुम पैचा डाक पुरानो काठर कड़ी गो मठमट कर मोड़ाम बुझते ये सब घूम भेगे जा घूम भेगे से निश्चय आने लोमहर्ष्य